বিসমিল্লাহ রহমানিম ইন আলহামদুলিল্লাহিসালাম আল্লা রসুলিল্লা তসলিমন মজিদন ইউমিন আজকের আলোচনা রমাদানের শেষ দশ দিন নিয়ে আল্লাহ সুবহানুয়া তালার হুকুমে জন্নাত আমাদের জন্য নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে চলেছে প্রতিনিয়ত মোহান দাল আল্লাহ সুবহানুআ তালা প্রতি মুহূর্তে আমাদের তার রহমত আর করুণাধারা বর্ষণ করছেন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 স্ত্রীর সাথে মিলিত হওয়া অবশ্যই হারাম কিছু নয় কিন্তু নবীজ সাল্লা আলাইস্লাম রমাদানের শেষ দশ দিন এত বেশি ইবাদত করতেন যে সে সময়টুকু তার হতো না ইবনে রাজা ব্রাহিম আহল্লা বলেন যে নবীজি সাল্লাহ সাল্লাম রমাদানের প্রথম বিশ দিনে স্ত্রীদের সাথে ইসলামে অনুমোদিত সব কিছুই করতেন আর শেষ রাতে উনি এতটাই ইবাদতে মগ্ন থাকতেন যে পরিবারের সাথে তার সম্পর্ক থাকত না চিন্তা করুন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 ইবনে রাজাপাল হাম্বালি বর্ণিত এক হাদিসে এসেছে যে রসুল্লা সাল্লা সাল্লাম শেষ দশ দিন এমনভাবে ইবাদতে মুশকুল থাকতেন যা তিনি বছরের অন্য কোন সময়ে থাকতেন না শেষ দশ দিন তিনি কি কি করতেন তিনি রাজ্যেকে সলাত আদায় করতেন জিকিরে মুশকুল থাকতেন এবং কোরআন তিলাওয়াত করতেন কাজেই আপনিও যে ইবাদত করে প্রশান্তি অনুভব করেন এবং যে ইবাদত করলে আপনার মনে হয় যে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারছেন से इबादते ही मशगुल जिकिर कर प्रशांति पान तब जिकिर मशगुल हन जदि कुरआन तेलावा प्रशांति पे थकें ता कुर तेलावा निजेके ढेले दिन जदि सलाद अदाय कुर तेलावाते प्रशांति पान तब दू निजे इब निजेके व्यस्त रख जिज्ञेस करें इबादत बसि उपयोगी आसले आल्ला खूब भलोक जानें मानुषर स्वभाव सम्पर् तीन इबादतें विभिन्न पद्धति दिए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 জাগিয়ে তুলি যেন তারা এই ইবাদতে সামিল হতে পারে কারণ এই কাজের জন্য আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কৃত হব এর থেকে বেশি আমাদের আর কিছুই করার নেই আপনাদের কাদের অনুসরণ করা উচিত এবং কাদের মতো করে লাইলাতুল কতের রাতে ইবাদত করা উচিত এটা নিয়ে আলাদাভাবে পরে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আল্লাহ ইবনে বাত্তাল বলেন এটা হাদিস থেকে প্রমাণিত যে রমাদান এবং রমাদানের বাইরেও ইতে কাফ করা সূন্যাহ इतििकाफ भूल जावा सुनगुल मध्य अन्नतम आर आनी जो बेसि एरक भूले जावा सुन्ग पालन करबें तीन पुरस्कृत हबें कारण आपनी एक सुन्हा के पुनर्जागरित कर जेमन एर आगे एक पर्व भूले जावा किन्नार बेपारे आलोचना करी इमने मुंजिर ए शीहबा बोलेंट खूब विस्यर जे मुसलमाना इतिकाफ त्याग कर अथच नबीजित सल अल्लामे मदिनाए आसार पर थ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 एक बचर एहतेफ मिस करें कारण तीन भ्रमण छें तईं परवर्ती बचरे यन करुसंधान करार समय एतेकाफ करतें एतेकाफ अपना दुनियावी सबकिछ सकल विच्छिन्न आल्ला संयोग स्थपन कराय अपना आल्ला संयोग स्थपन करते हैं जत बसी आल्लाह के जानबें तई बसी आल्लाह के भलबासबेंल्ला आकुल आकांक्षा अनुभव करबें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 আল্লাহর সম্পূর্ণ আনুগত্য এবং আল্লাহর সাথে সংযোগ থেকে উল্লেখিত জিনিসগুলো আপনাকে বিক্ষিপ্ত করে দেয় এতেকাফ সমগ্র দুনিয়াকে এক পাশে ছুঁড়ে ফেলে এক আল্লাহর দিকে আপনাকে দ্রুত নিকটবর্তী করে ফেলে আজ মানুষ এতেকাফ করতে মসজিদে যায় এবং তারা এতেকাফের আসল উদ্দেশ্যকে বুঝতে ব্যাহত হয় তারা সেখানে ঘুরে বেড়ায় এবং কথা বলে এবং ইতেকাফের উদ্দেশ্যকে ব্যাহত করে अपनी अपना परिवार का दूरे चले जा जाते आपनी तरह सकते कथा बोलते ना परिवहन थे अपनी दुनियावी सबकिछब व्यापार आपके आल्ला निकटवर्ती होते बाधा दी सेब पेचने फेले ए तिकाफे अग्रसर हन ए तिकाफ आना के समस्त दुनियावी व्यापार के बरत रखे सर्वोत्तम स्थान अर्थात मस्जिदे एक निर्दिष्ट समय जुड़े आल्ला निकटवर्ती रखे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 উপযুক্ত প্রস্তুতি নিয়ে আগামী দশ দিনের জন্য ইবাদতে ছাপিয়ে পড়তে হবে সলাাদ আল্লাহর জিকির ও প্রশংসা কোরআন তেলাওয়াত সাদাকাসহ কোরআন হাদিস অনুযায়ী যত ধরনের ইবাদতের কথা আপনার মাথায় আসবে সেই সকল ইবাদতে নিজের সব কিছু উজাড় করে ছাপিয়ে পড়ুন আগামী ১০ রাতের মধ্যেই আছে সেই বহু আকাঙ্ক্ষিত রাত যা হাজার রাত থেকে উত্তম যেই রাতে কোরআন নাজির করা হয়েছিল নিজের বিশ্রাম এবং ঘুম সংক্ষিপ্ত করুন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 দশ দিনই এতেকাফ করা তবে কেউ চাইলে দশ দিনের কমও এতেকাফ করতে পারে এমন কি মাত্র পাঁচ মিনিটের জন্য এতেকাফ করলে সেটাও ইসলামে অনুমোদিত ইমামাজ শাফি ই রাহিমাহুল্লা বলেছেন এতেকাফের ব্যাপারে এতেকাফকারী নিজেই নিজের আমির অর্থাৎ সে যেমন পছন্দ করবে তেমনই করতে পারবে সে চাইলে অবিরত দশ দিন এতেকাফ করতে পারে আবার যে কোন সময় চাইলে এতেকাফ শেষও করে দিতে পারে এমন করাতে কোনো গুনাহ নেই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 সবচেয়ে কম কতটুকু সময় এতি করা যায় হাম্বালি ফিকা অনুসারে ইতি কাপের সবচেয়ে কম সময় হচ্ছে দিনের একটা অংশ অর্থাৎ একদিনের কিছু অংশই যথেষ্ট সাফি মাজহাব অনুসারে সালাতে রুকু করার সময় মানুষ যতটুকু সময় ব্যয় করে এতি সবচেয়ে কম সময় ঠিক ততটুকু রুকু করতে আমাদের কতটুকু সময় লাগে এক দুই বা বড় জোর মিনিট সময়ই রুকুর জন্য যথেষ্ট ইতি নিয়তে আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন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 क्यों क्यों बोलें जख हाँ एका एक इते काफ करते मत कर एका एका एते काफ करब कंतु एभव एते काफ है ना एते काफ करते हमें अवश्य मस्जिदे इतेकाफ करते और यटा एते काफे शर्त नबीजी सल्लासल्लम स्त्री उम्मुलगण मस्जिदे इते काफ करी एते काफ बासा जो ताल रसुल्लामार्जर बाड़ी एते काफ करते बोलत अल्लाह तला তোমরা মসজিদে এই তেকাফ করার সময় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হবে না এটিই আল্লাহর সীমা অতএব তোমরা উহার নিকটেও যাবে না এভাবে আল্লাহ মানব মন্ডলের জন্য তার নিদর্শন সমহ বিবৃত করেন যেন তারা সংযত হয় বাকারা আল্লাহ আরো বলেছেন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 যেমন ওয়াশরুম ব্যবহার করা প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করতেও কোনো বাধা নেই ঘরে ইতিকাফ করার অনুমোদন নেই মহিলাদের জন্যও না এটি ইতিকাফ হবে না ইবাদত হবে কিন্তু সেটা এতেকাফ না আর সেটাকে ইতি বলাও যাবে না ইমাম ইবনে তাইমিয়া রহেমাহুল্লা তার ফতোয়া বইয়ের পনেরো খণ্ডে বলেছেন মহিলাদের জন্য ইতি কফ মসজিদেই করতে হবে আর এতেকাফের জন্য তাদের নিজেদের বাড়ি থেকে দূরে থাকতে হবে অবশ্য হানাফি মজহাবে কিছু হাদিসের আলোকে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 नारी देर हायस शुरू हो गर्क स्थापन कर ले बिना प्रयोजन मस्जिद त्याग बल्ला मस्जिद इतिकाहरत अवस्था तरह शारिक सम्पर्क रेखना सुरा अल बकारा आयत एक कख मस्जिदे प्रवेश करवाचित इम मालिक अन सूफियन रही महम्ला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 এর অনেক ফজিলত কিছু মসজিদে এমন সব কাজকর্ম করা হয় যা এতেকাফের আদবের খিলাফ সেক্ষেত্রে এই সকল মসজিদে ইতেকাফ করা হারাম যতক্ষণ ফিতনার সম্ভাবনা নেই ততক্ষণ এটা নারী পুরুষ উভয়ের জন্য আয়েশা রদি আল্লাহু আনহা বলেন নবিজি সাল্লাহু আলহি সাল্লাম তাকে এবং হাফসারদি আল্লাহু আনহাকে ইতিকাফ করার অনুমতি দিয়েছিলেন সহি আল বুখারি একবার নবীজি সাল্লু আলাই্লাম মসজিদের মধ্যে অনেকগুলো তাঁবু দেখতে পেলেন এই তাবুগুলো আসলে নারীদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তারা পর্দা সহকারে এতিকাফ করতে পারে এবং একে অপরের সাথে ফজুল কথাবার্তা জড়িয়ে না পড়ে কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম তাদেরকে সেগুলো খুলে ফেলা নির্দেশ দিলেন তার নিজের ইতিকাহ বাতিল করলেন এবং পরবর্তী মাসে তা পূর্ণ করলেন লক্ষ্য করুন নবীজি সাল্লা আলাইসাল্লাম তাদেরকে তাঁবু খুলে ফেলতে নির্দেশ দিলেন এবং নিজের ইতিকাফ বাতিল করলেন তিনি কেন এটা করলেন কিছু আলিমদের মতে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 आप विशुद्ध और निर्भरजोग्य हादीकें पाई रसुल्लाम आयशा रद्ला आन्हा हाफसारदियाल्ला आनहातेफे अनुमति दें और ये दलिल मूलत बुखारी और मुस्लिमे येपारे आो सूस्प्ट हादी वर्णना करपारे ओरव वर्णित एक हदीस आए यह नबीजी सल्लामें मृत्यु पर घटे उर्रवहें रसुल्ला सल्लमे मृत्यु पर तरह स्त्री इतेकाफ कर तब बेसिभाग आलेम एवं मजहबी इमाम मते इति काफे क्षेत्र में नारी और पुरुषर मध्य को पार्थक्य नहीं तब नारी क्षेत्र निश्चित करते हैं जो तरह अनुमति आ तिकाफ करार क्षेत्र को धरण फितनार सम्भावना नहीं वसल्ल आला सईदीन मुहम्मद व आला आलिबी वसल्लम आलहमदुल्लि रबीआल